الحمد لله الحمد لله رب العالمين ولا للمتقين ولا عدوانا إلا على الظالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان لا يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم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 قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সম্মানিত উপস্থিতি সুধি মণ্ডলী বায়বনেরা সূরতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যেই রব্বুল সুতওয়াল জালাল আমাদেরকে এই মজলিসে ইলমিতে একত্রিত সম্মানিত উপস্থিতি সুধিমন্ডলী আমরা আলোচনা করতেছিলাম যে বিষয়টি নিয়ে আপনাদের দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা শুরু করেছি আর সেটি হচ্ছে তৌহিদের একটি দিক আছে সেটি হলো আইল এবং এত সাথে সম্পৃক্ত বিষয় আইল এবং সাথে সম্পৃক্ত বিষয় যে তৌহিদের যে দিকটি রয়েছে সে দিকটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এর প্রথম যে মূল্যীতি সেই মূল্যীতি গত ক্লাসে আলোচনা শুরু হয়েছে এবং সেখানে আমি গত দশের মধ্যে আপনাদের জানা আছে প্রায় আটটি পয়েন্ট এ বিষয়ে গুরুত্বের উপর এই বিষয়ে জানার যে গুরুত্ব রয়েছে এর উপর আমরা আটটি পয়েন্টে আলোচনা করেছিলাম সেখানে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করেছি এই জন্য যে আমরা অনেকে মনে করি যে তৌহিদের এই বিষয়গুলো না জানলেও বাকি আমাদের জানার এত দরকার আছে যে এত মানে বিস্তারিত আলোচনার কি প্রয়োজন রয়েছে আমরা সলাত আদায় করতেছি আমরা শিয়াম পালন করতেছি আমরা অন্যান্য ইবাদত করতেছি সব তো করতেছি সুতরাং আমাদের তৌহিদের বিষয়গুলো জানার কি প্রয়োজন আছে বা এত এত বেশি গুরুত্বের কারণ কি সেখানে আমি আপনাদেরকে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছিলাম লাস্টে যে কথাটি আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হলো যে কোনো ব্যক্তি যদি সত্যিকার অর্থে আল্লাহ হবুল আলমীরের তৌহিদুল ইসমা ও শেফাত তার নাম ও ক্ষেত্রে যদি তার অজ্ঞতা থেকে যায় মূর্খতা থেকে যায় তাহলে তার এই মূর্খতা আল্লাহ রবুল আলমিনের মার্ফত আল্লাহ রবুল আলমিন সম্পর্কে জানার বিষয়ে মানে তার ত্রুটি থেকে যাবে মাহরিফতুল্লাহ আল্লাহ রব্ুল আলমিনের মারফত যত যতটুকু দরকার ততটুকু সে লাভ করতে পারবে না যেহেতু তৌহিদ হচ্ছে মূলত মাহারিফতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহর রবুল্লা আলমিন সম্পর্কে জানা আল্লাহ রব্লুল আলমিনের মারফত লাভ করা এটাকে একদম লোক মারেফত আমাদের বিশ্বাসী মূলত মারেফাত হচ্ছে একেবারেই তৌহিদের সাথে সম্পৃক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং যে ব্যক্তি আল্লাহ সুবাহ এবং নাম সম্পর্কে যার অজ্ঞতা থেকে যাবে যা হালত থেকে যাবে মূর্খতা থাকবে সে অবশ্যই আল্লাহ হব্বুল আলমিনের হক এবং তার সত্তার দাবি যে আছে বান্দার সেই ক্ষেত্রে তার মানে অজ্ঞতা থেকে যাবে এবং সেই অজ্ঞতা থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না আর এই কারণেই মূলত কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সেফাত এবং জাতের ক্ষেত্রে যারা বিভ্রান্ত হয়েছে দুইটি গোষ্ঠীর কথা আল্লাহ সুবাহ তালা বলেছেন কোরআনের মধ্যে আর বাকিদের কথা আলোচনা নেই যেহেতু এরা কোরআন আসার পরে বিভ্রান্ত হয়েছে দুটি গোষ্ঠী একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে খ্রিস্টান এরা মানে দুই গোষ্ঠী মূলত আল্লাহ রবীন্দ্রের জাত এবং তারা আল্লাহ রব আলিনের যেভাবে মর্যাদা দেওয়ার কথা ছিল যেভাবে আল্লাহ সুবাহানার মানে শ্রেষ্ঠত্ব বর্ণনা করার কথা ছিল সেটা করতে পারেনি কব্দ এরপরে তাদের এই আকিদার যে বিভ্রান্তিটুকু হয়েছে আসমা এবং সেটাকে আল্লাহ রিচ্ছেন বিশাল জমিন এই পুরাটা আল্লাহ হব্বুল আলমিন তার এক মুষ্টিতে নিয়ে আসবেন সেটাকে তারা হয়তো মনে করছে আল্লাহর পক্ষে সম্ভব নয় বা আল্লাহ পারবেন না কিন্তু এই আল্লাহ সব বলেছেন আল্লাহ হবুল আলমিন তার মুষ্ঠির মধ্যে নিয়ে আসবেন এটাকে দিন তিনি তার ডান হাতে ভাঁজ করে আসবেন সময় তার বিশাল মানে শ্রেষ্ঠের বিষয়টি আল্লাহ রাবুল আলমী উল্লেখ করেছেন তার গুরুত্বপূর্ণ দুটি সেফাত উল্লেখ করেছেন এর সাথে যেই সেফাতকে তারা আল্লাহ হাব্বুল আলমিনের সেফাত হিসেবে মানতে রাজি হয়নি বা করেছে যদিও আল্লাহ রব্বুল আলমিনের হাতকে তারা সাব্যস্ত করত। তারা বিশ্বাস করত ওই ইহুদি সমাজের লোকেরা কিন্তু তারপরেও আল্লাহ হাব্বুল আলমিনের এই যে বিশাল ক্ষমতা রয়েছে তারা মনে করতে যে এত বিশাল ক্ষমতা আল্লাহ হাবুল আলমিনের নেই তার সেফাতের ব্যাপারে তাদের ত্রুটি ছিল তাদের ধারণা ছিল যে আল্লাহ হাব্বুল আলমিন মানে তিনি সাধারণ মানুষের মতোই মানুষ যেভাবে দান করেন তিনিও সেভাবে দান করেন মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কি কৃপণতা আছে কিছু কিছু ক্ষেত্রে দান করেন না তাদের ধারণা ছিল এই তাদের আকিদা ছিল এই এই জন্য আল্লাহ সুবাহন তালা তাদের এই বিভ্রান্তির কথা উল্লেখ করে এখানে আল্লাহ সুবাহানুতালা তার সেফাতের কথা উল্লেখ করেছেন সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের আসমা এবং সেফাতের এই মৌলিক বিষয়গুলো যদি কোনো ব্যক্তি না জানে মোদার কথা হচ্ছে এই তাহলে সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের মারফতের ক্ষেত্রে তার অজ্ঞতা থেকে যাবে অপরিপূর্ণতা থেকে যাবে আল্লাহ রব্বুল আলমিনের হক এবং মর্যাদা যেভাবে আদায় করা দরকার সেভাবে আদায় করতে পারবে না যে কোনো দিক থেকে মানে এই আল্লাহ রব আলমিনের এই সেফাত এবং তার এই আসমা এর সাথে সম্পৃক্ত বিষয়ের সাথে জড়িত আছে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে সেটি আপনাদের কাছে উপলব্ধি হবে আপনারা বুঝতে পারবেন যে আসলেই আল্লাহ রব্বুল আলমিনের সিফাতের ক্ষেত্রে হয়তো বিভ্রান্ত অথবা আল্লাহ রাবুল আলমিনের নামের ক্ষেত্রে বিভ্রান্ত সত্যিকার সেই আকিদা তার অন্তরের মধ্যে সে পোষণ করতে পারেনি যে আকিদা আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং সিফাতের দাবি অনুযায়ী পোষণ করা দরকার সেটা বিভিন্ন গোষ্ঠী রয়েছে আমাদের সমাজে যে গোষ্ঠীগুলো রয়েছে সুফিবাদীরা আল্লাহ রব্বুল আলমিনের সিফাতের ব্যাপারে তারা বিভ্রান্ত ঠিক আছে তারপরে আমাদের সমাজে দেবন্দী একটা গ্রুপ আছে দেবন্দী গ্রুপ বলতে যারা দেবন্দের মানহাজ তারা কেউ সুফিবাদিতে সুফিবাদি দর্শনের সাথে খুব বেশি সম্পৃক্ত আবার কেউ ভিন্ন একটি দর্শনের সম্পৃক্ত কিন্তু সেফাতের ব্যাপারে তাদের বিভ্রান্তি রয়েছে আল্লাহ রাবুল আলম সেফাতের ব্যাপারে তাদের ভয়াল বিভ্রান্তি রয়েছে এরপরে এছাড়া আর যে গ্রুপগুলো আছে বাকি গ্রুপগুলোর কথা বলারই কোনো অবকাশ নেই তাদের কোনো আকিদাই নেই এত বিভ্রান্ত যে তাদের কোনো আকৃদাই নেই কেউ আল্লাহ রবীন্দ্রাকার করে দিচ্ছে কেউ আল্লাহ করে দিচ্ছে কে তাদের তাদের কল্পনা সাব্যস্ত করছে সুতরাং বাকি রলো যেটা সেটা হচ্ছে এই দুইটি গ্রুপ যারা আছে আমাদের সমাজের মধ্যে তারাও আল্লাহ রব্বুল আলমিনের সেফাতের ব্যাপারে আল্লাহর রাবুল আলমিনের জাতের ব্যাপারে তারাও মন্তুষ্ট এই কারণে আপনি দেখতে পাবেন এই মাস আল্লাহর মধ্যে যখন আসবেন অনেক বড় পন্ডিত আলেম কিন্তু দেখা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিনের দাত সম্পর্কে জানা না থাকার কারণে তার সিফাত সম্পর্কে জানা না থাকার কারণে আল্লাহর রাব্বুল আলমিনের মর্যাদার বিষয়ে তার মানে যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে তার সত্যিকার জ্ঞান নেই এবং সেই মর্যাদা আদায় করতে পারে না এজন্য এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে প্রথম মূল্যীতিটি আমরা আলোচনা করেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা কারা গত দার্সে ছিলেন যত দার্সে একজনও ছিলেন না এখানে প্রথম আলোচনা করেছিলাম ঠিক কিনা আল্লাহরুল আলমিনের নাম সমূহ এবং তার সিফাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে তার জন্য যা সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব আল্লাহ রবুল আলমিন তার জন্য যেটি সাব্যস্ত করেছেন সেটা আমরা করেছেন করবো নাম এবং সিফাত সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব। তাহলে এটা হলো এক পয়েন্ট এক নম্বর পয়েন্ট ইসবাত আমরা সাব্যস্ত করব। আল্লাহ এবং তার রসুল সালু সাল্লাম যেটি সাব্যস্ত করেছেন আল্লাহ রাবুল আলমিনের জন্য সেটা আমরা সাব্যস্ত করব। এরপরে এখানে কিছু মূলনীতি আসে সাব্যস্ত করার ক্ষেত্রে সেই মূলনীতি গুলো একসাথে ছাড়া কোন ধরনের এক্সাম্পল বা উদাহরণ দেয়া যাবে না ওয়েলিফিন এবং অনুরূপ কোন ধরনের তেকিফ তেকিফ বলা হয় তাকে মানে এর আকৃতি বা এর ধরন আলোচনা ব্যতীতই এর ধরন কি হবে সেটি আলোচনা ব্যতীতই তাহলে বক্তব্য মুখস্ত করতে হবে কারণ এটা সামনে আলোচনার মধ্যে আসবে ঠিক আছে কিনা এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হলো আর সেটাকে আমরা অস্বীকার করব সাব্যস্ত করব না যা আল্লাহ সোবাহ তার জন্য সাব্যস্ত করেননি যেটা আল্লাহ রাবুল্লা তার জন্য নফি করেছেন সেটাকে আমরা নফি করব যেটা আল্লাহ তার জন্য সাব্যস্ত করেননি সেটাকে আমরা সাব্যস্ত করবো নাহ সাল্লাম এবং রসুল সাল আলী সাল্লাম যেটা নফি করেছেন যেটা সাব্যস্ত করেননি সেটা আমরা কি করবো না সাব্যস্ত করবো না এটা হল সেকেন্ড পয়েন্ট তাহলে প্রথমটা হল ইসবাত আর দ্বিতীয়টা হলো কি নফি ইসবাত আর নফি ইস্পাত শুনছেন না নফি ইস্পে যে কি শুনছেন ঠিক একই প্রথমটা হলো ইস্পাত এখানে হলো দ্বিতীয়টা হলো কি নাফি নাফিটার জন্য আমি নাফি করব কোন একটা জিনিসকে সাব্যস্ত করবো না আল্লাহের জন্য সেক্ষেত্রে কোনো ধরনের বিকৃতি আমার পক্ষ থেকে হবে না তাহারিফ হলো বিকৃতি কোনো ধরনের বিকৃতি বা পরিবর্তন ছাড়াই বলা হয় তা এবং সেটাকে কোনো কারণে একেবারে বাতিল করা ছাড়াই এই বাতিলও করব না কোন ধরনের বিকৃতিও এর মধ্যে আমি করবো না এটা ছাড়াই মূলত আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী সমূহ আমরা সাব্যস্ত করব এই মূলনীতির কথা জামাতের অন্যতম এটি হল মূলনীতি এই মূলনীতির ক্ষেত্রে কোরআনে করিমের দলিল হচ্ছে সুরার এগারো নম্বর আয়াত এটা হচ্ছে মূল দলিল আল্লাহ রব্বুল আসমা এবং সিফাতের মধ্যে মূল দলিল হচ্ছে সুরা আশুরার এগারো নম্বর আয়াত সুরা সুরার এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ করেন এরপরে বলেছেন যে এই মাল নুসুস এবং এর সাথে একটি জিনিস আমাদের সম্পৃক্ত হতে হবে এই মূল্যীতির মধ্যে আরেকটি মূল্যীতি আসতে হবে যে এইসব কিছু সাব্যস্ত করলেই যথেষ্ট হবে না বরং এগুলোর যে অর্থ রয়েছে এই অর্থ এবং এগুলোর মাধ্যমে যা বুঝায় সেগুলোর প্রতি আমাদের ইমান পোষণ করতে হবে এটা হলো আলোচনাতল জামাতের মূলনীতি এই মূল্যীতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি গত ক্লাসে এই মূল্যীতি আলোচনা করার পর এরপরে আমি চলে গিয়েছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে আমি বলেছি যে আসমা এবং সিফাতের ইসবাত এবং নাফি এর ক্ষেত্রে আলোচনাতল জামাতের কিছু মৌলিক মূল্যীতি রয়েছে সেই মূল্যীতিগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আলোচনা শুরু করেছিলাম সেখানে আমি মৌলিক এই মূলনীতিগুলো সরাসরি আমি তুলে ধরি নাই আহসান্তল জামাতের পরবর্তী বক্তব্যের মাধ্যমে বরং আমরা এই মূলনীতিগুলো যে মূলনীতি গুলো আহ সন্তুল জামাত পোষণ করে থাকে এগুলো সম্পর্কে একটা বিভ্রান্তি আছে সেই বিভ্রান্তিটি তুলে ধরেছিলাম খেয়াল আছে আপনাদের বলেছে যে একদম লোক ধারণা করে যে এই মূলনীতিগুলো বা এই বক্তব্য যেগুলো দিচ্ছেন এগুলো শেখুল ইসলাম আহ আহমদ আবনে আবদুল হালিম আবু থাইমিয়া রহমতুল্লাহ তিনি আবিষ্কার করেছেন বুঝে আসছে কিনা এটা আমি বলেছি আপনাদের খেয়াল যে তিনি আবিষ্কার করেছেন সুতরাং যেহেতু তার পরবর্তী সময়ে এগুলো সম্পর্কে বিস্তারিত বক্তব্য পাওয়া যায় অনেক দীর্ঘ আলোচনা পাওয়া যায় এর আগের বক্তব্যগুলো অনেকের কাছে জানা নেই এজন্য আমরা এই মূলনীতিগুলোর সপক্ষে শেখুল ইসলাম এবং তাইমিয়া রহমতুল্লাহ আগে মধ্যে যে সমস্ত বক্তব্য গুলো আছে এই আলোচনা গুলোর সবকে সেই বক্তব্য গুলো আমরা আপনাদের সামনে আলোচনা করেছি দ্বিতীয় মূলনীতি যেটি সেটা হচ্ছে যেটা আমি বলেছি যে আল্লাহরাবুল আলমে যে সিফাত রয়েছে যেগুলো সাল্লাহ সাল্লাম সাব্যস্ত করেছেন এবং আল্লাহ সুবাহনুতারা সাব্যস্ত করেছেন এটি আমাদেরকে সাব্যস্ত করতে হবে ঠিক যেভাবে এসেছে সেভাবেই আমাদেরকে এগুলো সাব্যস্ত করতে হবে এরপরে তৃতীয় যে মূলনীতি সেই মূলনীতিটুকু হচ্ছে এই তৃতীয় মূলনীতি খেয়াল আছে কিনা এতটুকু পর্যন্ত গিয়েছিলাম কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য না যে এত কঠিন আলোচনা কি বলতেছেন এগুলো হ্যাঁ এটা কি কঠিন হয়ে যাচ্ছে কিনা বাদ দিব এই আলোচনা বাদ দিব না আমরা অন্যদিকে যাবো তিথি যে মূলীতির কথা আমরা আলোচনা করতেছিলাম সেটা হলাত আল্লাহ রাবুল আলমিনের নাম এবং গুণাবলী সমূহ এই ক্ষেত্রে যেই নস বা দলিল গুলো আছে নস বলতে কাকে বুঝাই দলিল বুঝায় যে দলিল গুলো আছে এই দলিল মানে দলিলগুলোর অর্থ যেটি এই অর্থ আমাদেরকে অর্থ মেনে নিতে হবে এবং ইয়াজিবু একে কুহু এবং এটার প্রতি বিশ্বাস পোষণ করা আমাদের প্রিব এই অর্থ ঠিক এই অর্থ সত্য এটাই ঠিক এর মধ্যে কোনো পরিবর্তন নেই সহজ করি উদাহরণ দিই যেমন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য হাত সাব্যস্ত করেছেন এখন আল্লাহ রাব্বুল আলমিনের হাতকে আপনি যদি বলেন কুদরত তাহলে আল্লাহর হাতের অর্থ আপনি ঠিক মেনে নিলেন না। হাত তো কোরআনের মধ্যে বলা হয়েছে হাত ইয়ারিতে ইয়াত তো আল্লাহ সুহানা হাত বলেছেন এখন হাতকে যদি আপনি বলেন হচ্ছে কুদ্রত তাহলে আপনি হাতের যে অর্থ রয়েছে এই নসের এই দলিলের যে অর্থ রয়েছে সেই অর্থ মেনে নিলেন না এটি মেনে নেওয়াটা হচ্ছে ওয়াজিব এবং এটার উপর বিশ্বাস পোষণ করা এটা আমাদের উপর ওয়াজিব এটা হলো দ্বিতীয় তৃতীয় মূল্যীতি যেমন আল্লাহ সুবাহা বলেছেন তার জন্য তিনি চোখ সাব্যস্ত করেছেন কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ সুমন তারা চোখ সাব্যস্ত করেছে। এখন কোনো ব্যক্তি যদি না আল্লাহ তারা চোখ বলতে আল্লাহ রহমতের দৃষ্টি দেখবেন আপনারা যখন আলিম্য দিচ্ছে তখন দেখবেন যে বলেছে রহমতের দৃষ্টি মানে রহমত আল্লাহ আব্দুল আলমিনের দৃষ্টিকে তারা স্বীকার করে না তারা আল্লাহর দৃষ্টিকে কি করে না স্বীকার করে না মানে যেটি হচ্ছে রহমতের দৃষ্টি আল্লাহ আব্দুল আলমিন রহমতের দৃষ্টি দিয়েছেন নাউজিল্লা তাহলে রহমতের দৃষ্টি বলতে যেটা বুঝাচ্ছেন আপনি সেটা কি জিনিস অথচ আল্লাহ তালা তো কোরআনের মধ্যে বলছেন তার দৃষ্টির কথা তিনি দেখেন তার চোখের কথা তিনি বলেছেন তিনি দেখেন তিনি বলেছেন তিনি শুনেন তিনি বলেছেন তাহলে আমাদেরকে ঠিক নাশের মধ্যে দলিলের মধ্যে কোরআন এবং আদিসের মধ্যে যেভাবে আল্লাহ রাবুল আলমিনের নাম এবং সেফাত এসেছে ঠিক হুবহু সেভাবেই কি করতে হবে বিশ্বাস করতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলমিনের একটা নাম হচ্ছে খালেক খালেক আল্লাহ তালার নাম কিনা হ্যাঁ সৃষ্টি করেন তাহলে তিনি কি খালেক কিনা হ্যাঁ তাহলেও খালেক এবার বুঝতে পেরেছেন মানে সৃষ্টির উপর তার এই গুণ বা নাম কি নয় নির্ভরশীল নয় মানে এই নাম এবং সেফাত আল্লাহ রব্বুল আলমিনের একেবারে চিরন্তন তার জাতের সাথে সম্পৃক্ত বিষয় সুতরাং কেউ এই কথা বলার অবকাশ নেই যে আল্লাহ তালা সৃষ্টি করেন নাই সুতরাং তিনি খালেক নন এটা গলত বরং আল্লাহ রব্বুল আলমিনের খালেক সেফাত এটি সৃষ্টি করলেও খালেক সৃষ্টি না করলেও কি খালেক কারণ হচ্ছে এর উপর প্রশ্ন আসবে প্রশ্ন আসবে যারা মনে করবে বলবে যে না আল্লাহর এই নাম আমরা স্বীকার করি না কেন স্বীকার করেন না এজন্য জন্য স্বীকার করি না যেহেতু আল্লাহ রাবুল আলমিন যদি খালেক হন তাহলে তিনি কখন থেকে খালেক হয়েছেন যখন সৃষ্টি করেছেন তখন খালেক হয়েছেন না এর আগে খালেক হয়েছেন যদি এর আগে খালেক হয় তাহলে আল্লাহর এই নাম গল তারা বলতেছে বুঝে আসছে কিনা এই বিভ্রান্তি কেন তৈরি হয়েছে যেহেতু তারা এই সৃষ্টির সেফাতকে সৃষ্টির সাথে তুলনা করে দিয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলমিনের শেফাত যেগুলো সেগুলো সৃষ্টির সাথে তুলনা করার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই আসুন তাহলে এই মূলনীতির মধ্যে সর্বপ্রথম যে বক্তব্যটি আমরা নিয়ে এসেছি তিনি অলি দিব মুস্তিম রহমতুল্লা বলেন অলিদিব মুসলিম রহমতুল্লা আব্দুর রহমান আউজাই রহমতুল্লাহকে আমি প্রশ্ন করলাম আব্দুর রহমান আউজাই হচ্ছে একশো সাতান্ন হিজড়িতে মারা গিয়েছেন কত হিজরিতে মারা গিয়েছেন একশো সাতান্ন আব্দুর রহমান আউজাই বর্তমান আমি যখন লেবাননে গিয়েছি তখন তার সেখানে একটা কবর আছে এবং তার বড় এরিয়া রয়েছে সেখানে গিয়ে দেখে এসেছে সাগরটা কিনা ভূমধ্য সাগর মনে হয় না ভূমধ্য সাগরের উপর মানে সাগর থেকে মানে হয়তো দশ হাত বা বারো হাত এই সাগরের উপর মানে তার মানে বসতি এবং সেখানেই তিনি তার খবর তো তিনি তাকে জিজ্ঞেস করলাম আব্দুর রহমান আউজাইকে জিজ্ঞেস করলাম তারপরে সুফিয়া নাসাউরি সুফিয়াউরি সুফিয়া রেবনে একশো উনশি মারা গিয়েছেন এই তিনজনকে আমি জিজ্ঞেস করলাম কে বলতেছেন এই তিনজনকে জিজ্ঞেস করলাম সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম যে এগুলো আসলে কি জিনিস তা আল্লাহকে দেখতে পাবে কিভাবে দেখবে দেখলে তো আল্লাহ রাবুল আলমিন আকারি হয়ে গেল তাহলে তো আল্লাহ রবুল আলমিনকে আকার দিয়ে দিলাম এখন এই জন্য মুসলিম রহমতুল্লাহ রা বলতেছেন আমি এই বিষয় সম্পর্কে এই তিনজনকে প্রশ্ন করলাম তখন তারা বলছেন তারা এই তিনজনের বক্তব্য একসাথে কোট করতেছেন তারা বলছেন যে রুহা বিলা যেম এগুলোকে সেভাবে বিশ্বাস করো ঠিক যেভাবে আসছে সেভাবে বিশ্বাস করো বিগুলোর কোন ধরন বা আকার আকৃতি বা উপমা উদাহরণ দিবে না উদাহরণ ছাড়াই যেভাবে আল্লাহ সুবাহ তার রসুল সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিশ্বাস করো সেভাবেই এগুলোকে মেনে নাও তাহলে এবং আহ জামাতের আকিদের উপর তুমি প্রতিষ্ঠিত থাকতে পারবে আল্লাহর আল্লাহ রহমতুল্লাহ সরল সুরীতা কাদের মধ্যে এই বিষয়টি উল্লেখ করেছেন তাহলে এখানে এ কথা বলার অবকাশ নেই যে এই ইসলাম তিনি আবিষ্কার করেছেন এটা বলার কোনো সুযোগ আর থাকলো না যেহেতু এর আগে একশো সাতান্ন থেকে শুরু করেছি একশো সাতান্ন আব্দুর রহমান থেকে এনেছি তারপরে এসেছে একশো একশো উনআশি সনে বা মারিক রহমতুল্লাহ বলেছেন সুতরাং বোঝা গিয়েছে যে এই বক্তব্য যদি কেউ বলে যে এই কায়দাগুলো বা এই মূলনীতিগুলো সেফাতের ক্ষেত্রে আসমা এর ক্ষেত্রে এই মূলনীতিগুলো মূলত পরবর্তী সময় এসেছে এটি বিভ্রান্তি আসুন এবার আমরা যাই যেটি ইমাম থিরমিজি রহমতুল্লা আলাই বর্ণনা এটা বেশির ইব শরীর রহমতুল্লা আলাই তিনি বর্ণনা করেছেন তিনি বলেন বেশিরব শরীর রহমতুল্লাহ বলেন হাম্মাদ ইবিস জাইদ হাম্মাদ ইব জাইদ ইমাম বোখারি রহমতুল্লাহ একজন একশো তিনিও মারা গিয়েছেন হাম্মাদ ইব জাইদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন বেশিরাজ শরীর রহমতুল্লাহ বলতেছেন যে হাম্মাদব্দ জাইদকে আমি প্রশ্ন করলাম তখন তিনি বলেন ফাকালা ইয়া আবা ইসমাইল তাকে লক্ষ্য করে বলতেছেন হে আবু ইসমাইল আসমানেমে আসেন এই যে সাব্যস্ত হয়েছে তিনি বলেন হক কুন এগুলো সব হক এগুলো আমাদেরকে বিশ্বাসযুক্ত হবে মেনে নিতে হবে যে এগুলো হক এগুলো সত্য এবং এগুলো ঠিক আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেভাবেই সত্য কাইফে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেভাবে খুশি সেভাবেই আসেন সেটা আমরা জানি না কাইফিয়ত আমাদের জানা নেই এটাও বত্তার রহমতুল্লাহ আল এবারে উল্লেখ করেছেন বাত্তর রহমতুল্লাহ এই নসটি এবারে উল্লেখ করেছেন এবার আসুন ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ মৃত্যু হয়েছে দুশো উনাশি সালে আগে বললাম একশো উনাশি দুশো উনআশি একশো বছর পর এবং তিনমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন এভাবে তার তিনমিজি এর মধ্যে সরাসরি তিনমিজির মধ্যে বর্ণনা করেছেন তাহলে এটাও শেখুল ইসলাম এবং তাই কথা বলা হচ্ছে অথবা পরবর্তী যুগের বক্তব্য বলার কোনো সুযোগ নেই একদল আলে হয়তো বলতে পারেন যে এটা পরবর্তী যুগের বক্তব্য বরং এটা পরবর্তী যুগে যে সমস্ত বেদাত আবিষ্কার হয়েছে এরও আগে ইমাম তিমিজির কি বলেছেন মানে এই হাদিসের ক্ষেত্রে হাদিস ইমাম তেমজির রহমতুল্লাহ যখন এই হাদিসটি তা খিরিজ করেছেন তার কিতাবের মধ্যে সুনানের মধ্যে তখন ইমামতে মিজির বলতেছেন এই হাদিস এবং এই ধরনের আসমানে এটি যে আলোচনা করা হয়েছে এই সম্পর্কে একাধিক আলেম এই কথা বলেছেন যে কালু কাদা বিহা যে এই সমস্ত রেওয়ায় সবগুলো সত্য এবং সঠিক সাব্যস্ত হয়েছে এগুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে এগুলো সম্পর্কে কোন ধরনের ধারণা অথবা কল্পনা করার সুযোগ নেই কথা বলার সুযোগ নেই যে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে হতে পারে অথবা আল্লাহ সুবাহ তারা দুনিয়ার আসমানে কিভাবে অবতরণ করেন এগুলো বলার সুযোগ নেই এরপরে তিনি বলতেছেন ইমাম তিন মিজি রহমতুল্লাহ বলতে হ্যাঁ মালিক এই মালিক থেকে ইমাম মালিক থেকে বণিত হয়েছে ও সুফিয়ানা থেকে বর্ণিত হয়েছে তিনি সুফিয়ান একশো আটানব্বই থেকে মারা গিয়েছেন আর সুফিয়ান বলেছে কত খেলা একশো একষট্টি সনে মারা গিয়েছেন তাহলে মানে এর পরবর্তী কথা বলেন ও আব্দুল্লাহ মুবারক এবং আবদুল্লাহমিন মুবারক রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে ইমাম আবহানিফর রহমতুল্লাহ ছাত্রদের মধ্যে একজন ছিলেন আব্দুল্হমারক মারা গিয়েছেন কত একশো আশি হিজিসে মারা গিয়েছেন তাহলে বুঝা গেল যে কত আগের মানে বিষয়গুলো আন্নাহুম কায়ু এরা সবাই বলেছে এই হাদিস সম্পর্কে আমি রুহা রুহা আমির এটি কোন ধরনের মানে আহ অবস্থা বর্ণনা করা ছাড়াই কোন প্রকৃতির ধরন বর্ণনা করা ছাড়াই এগুলোকে ঠিক যেভাবে এসেছে সেভাবেই তোমরা মেনে নিবে ও হা কাজা জাকাউল আহ ইমাম তিমিজিরা বলতেছে এটাই হচ্ছে আহলিস জামাতের বক্তব্য আহলিস জামাতের আকিদা ग्रहण कर आलोचन जमात बुतर क्यों बोले इता इता जी हलोसन जमात न कारण तिविजी रहमतुल्लास्त करतेम तिविजी रमतुल्ला कई दुशो ऊनाशी उठते आलोसन जमात आकीदा तो हलोसन जमत दुश उ ग्रहण करवि ना कि बर्तमान अपना चुनल जमात आविष्कार करते এই আবিষ্কৃত আলোচনা জামাতের বক্তব্য নয় এটা হচ্ছে যারা সত্যিকার জামাতের অনুসারী তাদের বক্তব্য এরপরে জাহামিয়া হচ্ছে জাহমিবানের যারা অনুসারী তাদেরকে জাহামিয়া বলা হয় থাকে জাহামিবরি অনুসারী যারা আছে তাদেরকে কি বলা হয় জাহামিয়া বলা হয় থাকে যে যখন দেখলো যে আল্লাহ রব্বুল আলমিনের এই সেফাত গুলো যদি সাব্যস্ত করা হয় তাহলে তো আল্লাহ রবীন্দ্রের আসমানে আল্লাহ রব্বুল আলমিনের একটা আকার সাব্যস্ত হয়ে যাবে তখন হাজি এই রেওয়ায়াতগুলো সবগুলো তারা স্বীকার করছে বুঝছে না এগুলো এগুলো হাদিসি না কি देह नहीं तीन विभ्रांत जदि रसलह सल्लाहम केदीस सही सनाते सब्यस्त होता के विवेक दिए मैं विवेचना कर सूझ कोई যদি আপনি কাউকে প্রাণ যে সে বিবেক দিয়ে আদিষ্টকে বিবেচনা করতেছে তাহলে আল্লাহর জন্য সাদৃশ্য তৈরি করলে আল্লাহর জন্য যদি সাদৃশ্য তৈরি করলে শীত আল্লাহ নামেন না আমরাও নামি সুতরাং আল্লাহর সাথে তুমি একটা সাদৃশ্য দিয়ে দিলে যে সাদৃশ্য মানুষের নামে আল্লাহ নামে তারা বলছে বলছেন অথচ তারা বলতেছে তখন কি করবে তারা এই শেফাতগুলো যখন পেয়েছে পাতা জাহাম জাহামিয়ারা এই আয়াতগুলোকে তারা অপব্যাখ্যা দিয়েছে हाथ के बाद ला हा, हाथ हाथा हाथ छाला हाथ की नवजी की नवजी লুলা করতেছে হাত ছাড়া আচ্ছা মেনে নিলাম হাত নাই তার এবার যদি বলে যে এরপরে আস তিনি শুনেন এবারে সাব্যস্ত করে নিচ্ছি বলছেন না তিনি শুনেন না তিনি বলছেন তিনি শুনেন আর আমরা বলতেছি তিনি শুনেন না তাকে বোধি সাব্যস্ত আচ্ছা এটা বাদ দিলাম তারপরে তিনি বলতেছেন তিনি দেখেন আর আপনি বলতেছেন না তিনি দেখেন না এটাও সাব্যস্ত করলাম না তাহলে তিনি অন্ধ আল্লাহর আব্দুল আলমকে তারপরে তারা এগুলো যেভাবে আছে সেভাবে না এগুলোর বিভিন্ন ব্যাখ্যা করতে হবে তখন যে আমি সব আয়াত অস্বীকার করেছে যেমনি ভাবে এই হাদিস গুলোকে অস্বীকার করেছে ব্যাপারটা এমন নয় কারণ হাদিসের মধ্যে যে কোনো ধরনের একটা মানে বাহানা তৈরি করে কথা বলার সুযোগ আছে যে এখানে বন্যাকারীর মানে ভুল থাকতে পারে একটা বিষয়ে ইনক্লুড করে বন্যা করেছে সবাই একমত হয়ে গিয়েছে যে এটা আল্লাহর খিতাম বুঝে আসছে কিনা শুধুমাত্র আল্লাহর দুশ্মন ইসলাম থেকে বিচ্ছুত শিয়া সম্প্রদায় ছাড়া রাফেদি সম্প্রদায় ছাড়া आयत गुबाना बोले आयाते करलो विभिन्न धरण व्याख्या दिल विभिन्न धरण व्याख्या दिल जो व्याख्यालो समाज मध्य व्यापक भाव प्रचलित ব্যাপকভাবে প্রচলিত আছে এবং আমি ষষ্ঠ শ্রেণীর আঁকায় একটা বই আছে দেখলাম যে বইয়ের মধ্যে আয়াতের যে অনুবাদ করেছে মানে সে অনুবাদের মধ্যেও মানে আল্লাহ রব্বুল আলমিনের হাতের অনুবাদ করে দিয়েছে আল্লাহ তালার কুদরত এত বিভ্রান্ত তারা মনে করেছে যে আল্লাহ তারাই মনে আল্লাহ সম্পর্কে জানেন না আমরা যখন এই বিষয়গুলি সম্পর্কে আমাদের কোনো ক্লাসে দাস দিচ্ছিলাম উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন তাহলে আপনি আল্লাহ রাবুল্লা আলমকে কোনটা সাব্যস্ত করতেছেন আমি আমি কিছুই সাব্যস্ত করতেছেন কারণ আমি দুনিয়ার কিছু সাব্যস্ত করতেছি আমি আল্লাহ রবীন্দ্র যেটা বলেছে সেটা সাব্যস্ত করেছে আর আমি আল্লাহ সুমান করানোর মধ্যে ধরেছেন গোষ্ঠীর নাম তাহলে কি আমি কি আমার পরিচয়ের মধ্যে রূপকতা কীর্তিমতার আশ্রয় নিব কিনা আপনার নিব কিনা না আমি আমার পরিচয় দিতে চাই আল্লাহ রবুল্লা আলমিন তার পরিচয় করানোর মধ্যে তুলে ধরেছেন আর আপনি বলতেছেন এটা রূপক আপনি বলতেছেন আল্লাহ রাবুল্লাহমিন কীর্তিমতার আশ্রয় নিয়েছে আপনি বলতে আল্লাহিন এই আকিদা কিভাবে আমরা পোষণ করতে পারি যে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে এই বস্তুগুলোর মাধ্যমে তার সেফাতের পরিচয় দিয়েছেন ঠিক না এগুলোর মাধ্যমে তিনি তার সেফতের কথা উল্লেখ করেছেন তিনি কীর্তিমতার আশ্রয় নিয়েছেন তিনি রূপকতার আশ্রয় নিয়েছেন তিনি তার পরিচয়ে মানে এভাবে মানে সরাসরি দেন নাই কারণ থেকে এটা কেন আমরা বলতেছি তাহলে আমরা তার ছে আল্লাহ রাবুল্লাহ সম্পর্কে আল্লাহর ছে বেশি জানি আল্লাহ রাবুল্লামিন সম্পর্কে আল্লাহর ছে আমরা বেশি জানি ব্যাপারটা এমন হয়ে গিয়েছে না মুজিব ইমিন এটা এই বিভ্রান্তির কারণটা কি একটাই কারণ সেটা হচ্ছে আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে আছে সেটা হচ্ছে যখন হাত আমি মনে করি যে আমার হাত কিন্তু আপনার মাথার মধ্যে এই করতে হবে কারণ গরুর হাত আর হাতির হাত আর মশার হাত আর মানুষের হাত এক জিনিস কিনা বানরের এই কারণে তো আল্লাহ হলমিনের হাত তার জাতের সাথে সম্পৃক্ত তার জাতের মহত্ব এবং বরত্বের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেই হাত এটা আমরা জানি না কোন হাত এটা তো আমি আমার হাতের সাথে তুলনা দিচ্ছি না কিন্তু হাতের অর্থ আমাদের জানা আছে যেহেতু তিনি বলেছেন এটা হাত তার হাত আছে সুতরাং সেটাই সাব্যস্ত করতে হবে বুঝে আসছে কিনা তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে যে আমরা আল্লাহর ছবি বেশি জানি মনে হয় যেন আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে ফলে আল্লাহকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলমীর স্তুতিবর্ণ করার জন্য তাকে তার মহত্ব শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করার জন্য এমনকি একদল বলেছেন তার তৌহিদ সাব্যস্ত করার জন্য তার সমস্ত সেফাতকে অস্বীকার করতে হবে নাম দালেক এটা সবচেয়ে বড় বিভ্রান্তি এটি সবচেয়ে বড় বিভ্রান্তি আর এই বিভ্রান্তির প্রথম বলেছে যারা তারা হচ্ছে জাহামিয়ারা জাহামিয়াদের কথা আমি আপনাদের সামনে বললাম এবার আরেকটি নস আমরা আলোচনা করি সেই নসটি হচ্ছে ইসারাকিম ইব্রাহিম রাহুই রহমতুল্লাহ বলেন তিনি দুইশো আটত্রিশ মারা গিয়েছেন বহু পুরাতন লোক মারা গিয়েছেন তিনি আহুল হাদিসের মধ্যে একজন মানে প্রসিদ্ধ আহুল হাদিস ছিলেন ছিলেন আদিসের যার সন্দেহে অধিকাংশ আদিষ এর পাওয়া যায় থাকে তাহলে হাদিসা তাকে রাহুইয়া বলেন আর অন্যান্যরা নাহই এবং লোকাবি যারা আছে রাহুাই বলেন তাকে মানে তার নামের দাদার নামের মধ্যে কি রয়েছে একটু উচ্চারণগত পার্থক্য রয়েছে আর এই রাহুয়াই নামে এই ধরনের যত নাম পাবেন সবগুলো মূলত এগুলো থেকে গিয়েছে এই অঞ্চলের লোক সহজ মানে বুঝার জন্য আপনাদেরকে বলে দিলাম আরকি হাদিসের মধ্যে পালে তাহলে আপনারা বুঝতে পারবেন বিহু ইয়াদ তিনি এটা বলছেন দুইশো আটত্রিশ কথা বলতেছেন ইনামেজাকুর তসবি হো তসবি তখন হবে তোমরা এটাকে তসবি কেন মনে করতেছ কেন আল্লাহর সাথে আমি সাদৃশ্য দিচ্ছি আল্লাহর সাথে তুলনা দিচ্ছি এটা কেন বলতেছ ইন্নামে যাকুর তসবি তখনই তুলনা হবে ইজাকাল যখন কেউ বলবে ইয়াদ ইয়াদিন যে আল্লাহ হাত আমার হাতের মতো আল্লাহ হাতকে যদি আমার হাতের মতো বলি তাহলে কি হবে তসবি হবে তাহলে কি হবে তসবি হবে যেহেতু তাহলে আপনি তুলনা দিয়ে দিচ্ছেন একটা সাদৃশ্য দেখাচ্ছেন যে এই হাতটা এই হাতের মতো তাহলে যদি এভাবে বলে যে এই শ্রবণ আল্লাহ শ্রবণ আমাদের শ্রবণের মতো তাহলে এইটাই তেশবি ওলা কামা আল্লাহ আর যদি আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে বলে ইয়াদুন ওয়া সাম'উ ওয়া বাসারুন যেভাবে সাব্যস্ত করেছে সেভাবে বলেন ওয়া লা ইয়াকুলু কাইফা কি ধরুন সেটা বলেন না ওয়া লা ইয়াকুলু মিসলা অনুরূপ উদাহরণ বলেন না তাহলে এটা কখনো তাসবীহ হবে না যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা শুরার মধ্যে বলেছেন লাইসা কামিসলিহি শাই তিনি বললেন এইভাবে আরও বহু বিস্তারিত আলোচনা রয়েছে ইমাম আবু নয় রহমতুল্লাহ রাহমদ রহমতুল্লাহ ইমাম শাফি ইমাম বোহারি রহমতুল্লাহ উস্তাদের মতো একজন দুইশো আটাশি হিজি সুনে মারা গিয়েছেন তার কাছ থেকে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে যেমন ওসমান এবন সাইদা দারিমি রহমতুল্লাহ দুইশো আশি জিশনে মারা গিয়েছেন তার কাছ থেকে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে তার কাছ থেকে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে বরং তিনি যখন বিশির আলমের ঋষি এর বক্তব্যকে আর মিস বক্তব্যকে র করতেছিলেন এর প্রতিবাদ করতেছিলেন প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন মানে এই কথাটুকু তিনি স্পষ্ট করে বলেছেন আল ভাষায় এরপরে তিনি বলেছেন যে এর অর্থ আরবি ভাষায় যেটা বুঝায় সেটাই হবে কোরআন তো আরবি স্পষ্ট আরবি ভাষা স্পষ্ট কোন বক্তব্য নেই সুতরাং আরবি ভাষায় আরবি ভাষাতে আনের অর্থ আরবি ভাষা যেটা বোঝায় সেটাই হবে অন্য কিছু হবে না তাই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিখা করে ব্যাখ্যা করে যে আল্লাহ রব্বুল আলমিনের হাত এবং তার সেফার যেগুলো সাব্যস্ত হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তাহলে সেই ব্যক্তি সত্যি কথা হচ্ছে জাহিরুন ফি সাই যে সে আরবি ভাষার অথবা কোর আনের ব্যাপারে সে জাহেল কোরআনের ব্যাপারে কি সে জাহেল কোর আনের জ্ঞান তার কাছে নেই এই জন্য আনের ক্ষেত্রে সে ব্যক্তি জাহেল অন্য কোন অর্থের দিকে নিয়ে যায় কোনো ধরনের দলিল ছাড়া ইহিলাহ তাকে তার এই দাবির জন্য দলিল দিতে হবে সুস্পষ্ট প্রমাণ দিতে হবে অন্যথায় সে আল্লাহ রব্বুল আলমিন কোর মধ্যে যা বুঝিয়েছেন তার বিপরীত তার বিপরীত দ্বিতীয় হচ্ছে তৃতীয় মাঝে একজন ব্যক্তি বিশির আবি খরিমা আল আদৌ আল বাগদাদি আলি এই ব্যক্তি এই নামে পরিচিতি ছিল মমতাজেলা যে সমস্ত বড় বড় ইমাম ছিল তাদের মধ্যে একজন ছিল এবং বড় ফাঁকিহ ছিল এভাবে আসলে যুগে যুগেই মানে আল্লাহ রাবুল আলমিনের পবিত্রতার নাম দিয়ে আল্লাহ রাবুল আলমিনের তৌহিদের নাম দিয়ে আল্লাহ সুবাহ সেফাত এবং আসমায়ের কাতে অনেক লোক বিভ্রান্ত হয়ে গেছে তোর এরাও মানে একটা গ্রুপ যারা বিভ্রান্ত হয়ে গিয়েছে অথচ আপনি দেখেন সে ব্যক্তি ছাত্র ছিল কাদী আবু ইউসুফ আনসারী রহমতুল্লাহ কাজি আবু ইউসুফ হচ্ছে আর তার ছাত্র ছিল তার ছাত্র যে কাজী আবু ইউসুফের কাছে পড়ালেখা করেছে এবং কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে সে আল্লাহ রাবুল আলমিনের মানে তাজিমের ক্ষেত্রে তার ধারণা ছিল যে আল্লাহ রাবুল আলমিনের এমন ভাবে করতে হবে যে তার তাজিম সত্যিকার ভাবে যদি করা না হয় তাহলে কোনো ব্যক্তি সত্যিকার ইমানদার হতে পারবে না আল্লাহ এমনকি ওরা এর ক্ষেত্রে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে এই ব্যক্তি তিনি যদি মানে ওরা এর জন্য পরহেজ দেখানোর জন্য বা জন্য দেখেন তিনি মানে আপনারা কি মনে করবেন রাত্রে তিনি স্ত্রী সবাস করতেন না পরেজগারের জন্য এই উদ্দেশ্যে যে ভুলে যদি তার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে পরহেজগারের জন্য জন্য তিনি তার বয়সে দশ বছরের কম না হলে ছোট না হলে তিনি কাউকে বিয়ে করতেন না যদি মানে তাদের মানে দুদ্বুণ হয়ে যায় কোনো কারণে তাহলে আমার মানে বললাম বললাম জন্য যে উপলব্ধি করতে পারেন আসলে আল্লাহ হাব্বুর আলমিনের সিফাতের ক্ষেত্রে মানে হেদায়ত যদি আল্লাহ সুবান তারা কাউকে না দিয়ে থাকেন তাহলে এইভাবেই দেখবেন যে মানে থেকে তারা থেকে মানে তার ফরেজ গাড়ির কথা সমস্ত সিফাত কে অস্বীকার করেছে একটাও বাদ দেন সবগুলোকে অস্বীকার করেছে বরং আবু দাউদ আহমদ আহ্বুল রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন যে তিনি বলেন যে সামে আবনে মাহদি আব্দুর আমি বলতে শুনেছি বেশি ঋষি সম্পর্কে যে তার সম্পর্কে তার সাথে কি আচরণ করা যায় তখন তিনি বলছেন যে এই ধারণা করে যে আল্লাহ কথা বলেনি অথচ আল্লাহ বলছেন কি আল্লাহ মুসার সাথে কথা বলেছেন আর যে এই ধারণা করে যে আল্লাহ মুসার সাথে কথা বলেনি তার গরদান কি করা হবে ওড়িয়ে দেওয়া হবে অথচ এই আকিদা পোষণ করতো এই আকিদা পোষণ করত এই জন্য প্রশ্ন করলাম যে বেশি আলমের ঋষি এর পিছনে নামাজ আমরা পড়বো কিনা সে মানে সালাদ এই বেদা আতী আকিদার পরে আল্লাহ রে শেফাতের এই আকিদার পরে সলাত আদায় করবো কিনা তখন আহমদ রহমতুল্লাহ বলছেন যে তার পিছনে সালাদ আদায় করবে না তার পিছনে সালাদ করবে না বরং কোথায়বার রহমতুল্লাহ রায় বলেন কোথায় রহমতুল্লাহ আপনার জানেন মানে সবচেয়ে প্রসিদ্ধ সবচেয়ে প্রসিদ্ধ মানে লেখক এবং গবেষকদের মধ্যে একজন ছিলেন কোথায়বার রহমতুল্লাহ রায় তিনি বলেন বেশির আদমীর ঋষি আমাদের কাছে কাফের হিসেবে বিবেচিত হতো এই আকিদার কারণে অন্য কোন কারণে নয় আল্লাহ রব আলমীর সিফাত গুলোকে অস্বীকার করার কারণে সে কাফির হিসেবে বিচিত হতো বরং এই বিষয় সম্পর্কে বললেন আমি তাকে জিজ্ঞেস করলাম তার সম্পর্কে যে কি বলেন এই ব্যক্তি সম্পর্কে তখন তিনি বললেন কান আবুহু ইয়াহুদি তার বাপ তো ইয়াহুদি ছিল তারাহু ইয়াক তুমি আর কি মনে করো সেই গোষ্ঠী মমতা জেলাদের আকিদা পোষণ করে তিনি বিভ্রান্ত হয়েছে আচ্ছা এই মূলনীতির মধ্যে আরো অনেকগুলো বক্তব্য রয়েছে সেগুলো আজকে আলোচনার মধ্যে আসবে না শুধুমাত্র আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ যে এটি আসলে শুধু এই মানে পরবর্তী যুগের বক্তব্য নয় বরং এটা হচ্ছে অনেক মানে আগের যুগের বক্তব্য এই বিষয় সম্পর্কে এবনু জারির তবা রহমতুল্লাহ আলোচনা করেছেন তিনশো দশ ইজি সনে মারা গিয়েছেন তারপরে এভনি জাহিরের পরে ইমাম আবু আমর তালমানখী রহমতুল্লা আলাই মালিকী মাঝাহের ইমাম ছিলেন এবং মালিকী প্রসিদ্ধ ইমামদের মধ্যে একজন তালমানখী তিনি বর্ণনা করেছেন চারশো উনত্রিশ ইজিসনে তার মৃত্যু হয়েছে তারপরে ইমাম শেজি রহমতুল্লা আলাই তিনি হাম্বুলি মাজাবির ইমাম ছিলেন তিনি চারশো চুয়াল্লিশ হিজি তিনি মারা গিয়েছেন তিনি এই সম্পর্কে বলেছেন এরপরে হাম্বুলি মাজাব মালিকি মাহাবির ইমাম আবু ইবর আবদুলব রাহমতুল্লাহ চারশো ছেষট্টি হিজি সনে মারা গিয়েছেন তিনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের আহলোচনতুল জামাতের আকিদা হচ্ছে একটাই সেটা হলো এই আকিদা যে আমরা আল্লাহ সুবাহানু তালা ঠিক এই মাধ্যমে আল্লাহ রব আহিন তার যে সেফাত গুলো সাব্যস্ত করেছেন সেগুলো ঠিক যেভাবে এসেছে যে অর্থে এসেছে সেই অর্থে আমরা এটাকে মেনে নিব এবং সেটাই আমরা কাজ পোষণ করব সেটাই আমরা বিশ্বাস করব। এটা হলো তৃতীয় মূল্যীতি চতুর্থ মূলনীতি হচ্ছে আহতল মাতের যেটি সেটা হলো বলছে এজাফতের মাধ্যমে কোনো বস্তুকে বা কোনো একটা বিষয়কে বিষয়ের সাথে রিলেট সম্পর্কিত করার মাধ্যমে ওই ওই যে বস্তুটাকে সম্পর্কিত সম্পর্কিত করা হয়েছে বস্তুর যদিও নাম এক হয়ে থাকে কিন্তু ওই আরেকটা বস্তু দিকে সম্পর্কিত করার কারণে বস্তুটি নাম এক হলেও মূলত মোসাম্মা এর দিক থেকে মানে বস্তুর ধরনের দিক থেকে ভিন্ন বস্তুর वस्तु हिसाब से वस्तु नामकरणी से हाथ के गुरु संपर्क इत, शंपर, करें तो गुर हाथ हो मानुषा बुझे आज हाथ नाम कै नाम नाम जदि কিন্তু যেহেতু সম্পর্কতে করেছেন অন্য একটা বস্তুর দিকে তাহলে নাম এক হলে ওইটা কি হয়ে গিয়েছে মানে বস্তু দুটি হয়ে গেছে বস্তু কটি হয়ে গেছে দুটি হয়ে গেছে বস্তুর ধরনের মধ্যে পার্থক্য হবে এটি সবাই এই নীতি পোষণ করে থাকেন মৌসুফা কোন একটি সিফতের ক্ষেত্রে যদি দুইটি মৌসুফ থাকে দুইটি বিশেষত ব্যক্তি থাকে বৈশিষ্ট্য মণ্ডিত থাকে তাহলে একটার বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্যের সাথে এক হয় না কখনো এক হবে না সিফাতার যদিও দুটি বৈশিষ্ট্য এক মানে দুটি সেফাত এক কিন্তু সেফাত যেহেতু সম্পর্কিত হয়ে গেছে ব্যক্তির সাথে তাহলে ব্যক্তির ব্যক্তির ওই কারণে সেটি ভিন্ন হবে এক ধরনের হবে না এক ধরনের হবে না এই আকিদাটুকু আহলো সুন জামাতের আল্লাহ রব্বুল আলমিনের সেফাতের ক্ষেত্রে এবং নামের ক্ষেত্রে আহলো সুনত জামাতের চতুর্থ মূলনীতি আল্লাহ সহ অনেকগুলো সিফাত বান্দার জন্য সাব্যস্ত করেছেন আল্লাহ কি করেছেন সাব্যস্ত করেছেন যেমন সাব্যস্ত করেছেন কিনা হ্যাঁ বান্দার জন্য সাব্যস্ত হয়েছে বান্দা সৃষ্টি করে ঠিক আল্লাহ রাবুল কি করেন সৃষ্টি করেন তাহলে এখন নিষ্পত্তা যখন আল্লাহর দিকে করা হবে তখন আল্লাহ সৃষ্টি হবে যেটা বান্দার সৃষ্টি সেটা হবে কিনা না আল্লাহর সৃষ্টিটা কি আল্লাহ না আর মানুষের সৃষ্টিটা হচ্ছে ইজাদুসাই মিনার সাহী কোন একটা বস্তু থেকে আরেকটা বস্তু তৈরি করা বুঝে আসছে তাহলে দুটা এক জিনিস হলো কিনা সম্পর্কের কারণে জিনিসটার নাম এক সৃষ্টি এক খাল এক কথাই কিন্তু এই জিনিসটা এক জিনিস হলেও কিন্তু সম্পর্ক আল্লাহর দিকে করার কারণে আর বান্দার দিকে করার কারণে এর মধ্যে বিরাট পার্থক্য হয়ে গিয়েছে বুঝে আসছে কিনা যেমন আল্লাহ সুবাহ রহমতের রহমত আল্লাহ রাবুল্লাহিন একটি সিফাত রহমত আল্লাহ সুবাহ একটি কি সিফাত রহমতের আল্লাহ রবুল্লা আহমিন রহমত নিজের দিকে সম্পৃক্ত করেছেন আবার বান্দার দিকেও সম্পৃক্ত করেছেন এখন বান্দার রহমত আর আল্লাহর দিকে সম্পৃক্ত যে রহমত এই দুইটাকে একই একই জিনিস কিনে না বান্দার রহমতটা হচ্ছে বান্দার মানে একটা সংকীর্ণ মানে সীমাবদ্ধ মানে অনুগ্রহ যেটা বান্দা সীমাবদ্ধভাবে মানে হয়তো একজন দুজন লোকের প্রতি করতে পারবে অথবা জন অথবা একশো জন লোকের প্রতি করতে পারবে কিন্তু আল্লাহ রব্দুল আলমের রহমত হচ্ছে বিশাল যে ওয়াসেহাত এক কথায় বলে দিবেন তার রহমতটা কি ওয়াসেহাত সব জিনিসকে ব্যাপৃত করেছে बुल आलम जरूर सम्पृक्त हार कारण जो मानुषर सब्यस्त हो सृष्टिर सब्यस्त है समस्या नहीं बुझे आसा যেহেতু এগুলো আল্লাহ রব আলমের জন্য আল্লাহ তারা সাব্যস্ত করেছেন দুটি ভিন্ন জিনিস আল্লাহ দিকে সম্পৃক্ত করলে এক অর্থ হবে আর বান্দার দিকে সম্পৃক্ত করলে এটার অর্থ কি হবে ভিন্ন অর্থ হবে এবং নাম এক হলেও কিন্তু এটার নাম এর মাধ্যমে অস্তিত্ব ভিন্ন অস্তিত্ব কি দুটি অস্তিত্ব ভিন্ন এবং এটাই আহলুসল জামাতের মৌলিক যেই আসমা এবং শেফাতের ক্ষেত্রে যে মূলনীতি রয়েছে এই মূর্নীতির মধ্যে একটি এ বিষয়ে আহসুল জামাত কালাম অনেক দীর্ঘ আলোচনা করেছেন অনেকগুলো নুসুস রয়েছে প্রথম পৃষ্ঠার মধ্যে তিনি বলেন তিনি আহ্বান করেন তিনি ডাকেন আওয়াজের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আওয়াজও সাব্যস্ত হয়েছে তিনি ডাকেন এটাও কি হয়েছে সাব্যস্ত হয়েছে এরপরে রহমতুল্লাহ বলেন সেও শুনে আল্লাহ রাবুল আলমিন ছাড়া আর কারোর জন্য এটি হয় তিনি এখন তিনি এটা সাব্যস্ত হয়েছে এটা আমাদেরকে সাব্যস্ত করতেই হবে এটা আল্লাহর দিকে এখন আল্লাহ তালা ডাকেন এটা আমাদের ডাকের মতো নয় কারণ আমার এই ডাকটা আমি ডাক দিলে এখানে শুনে যাবে কিনা শুনে যাবে না পার্থক্য রয়েছে তাহলে আমার ডাকের মধ্যে লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে আমার ডাকের মধ্যে অপরিপূর্ণতা আছে আমার ডাকের মধ্যে ঘাটতি আছে কিন্তু আল্লাহ আবদুল্লা আলমিন ডাকের মধ্যে কিনে এগুলো নেই এটাই বলতেছেন কাল আবু আবদুল্লাহ আবু আবদুল্লাহ বলতে ইমাম বখারী রহমতুল্লাহ বলেন আওয়াজের সাথে এর কোন তুল সৃষ্টির আওয়াজ আর আল্লাহর আওয়াজ এক মিলানোর কোন সুযোগ নেই সুতরাং আপনি বলার সুযোগ নেই যে আপনি আল্লাহর আওয়াজ সাব্যস্ত করছেন তাহলে তো আল্লাহ তালা আমাদের মতোই হয়ে গেল তার পরিবর্তন হয়ে গেছে যদিও নাম এক আওয়াজ এই কথাটা একমান এটিও সাব্যস্ত হয়েছে ফেরিস্তাগন যখন আল্লাহ রাজ করেন এই আওয়াজ কিন্তু পরে যদি আল্লাহ ফেরিস্তারা আল্লাহরুল আলমিনকে ডাকে তখন কিন্তু ফেরেস্তারা কি হয় না বেহুস হয় না যেটা যেভাবে সাব্যস্ত সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের জন্য তোমরা কোন ধরনের সমকক্ষ সাব্যস্ত করোনা এটি ইমাম বোারী খলকু খালকুয়া ফালের মধ্যে বলেছেন একশো বিরাশি নম্বর এটা আমরা দলিলগুলো দিচ্ছি কৃষির উপর খেয়াল আছে সেটা হলো কেউ এ কথা বলার সুযোগ যাতে না পায় যে এটা পরবর্তী সময় এটা আবিষ্কার হয়েছে না এটা ইমাম বোখারি রহমতুল্লাহ বলেছেন একশো বিরাশি সুতরাং কেউ যদি বলেন আমি বুখারি মানি বুখারির খতমও করি তাহলে তাকে এটাও কি করতে হবে মানতে বাধ্য হতে বাধ্য নয় তাকে অবশ্যই হবে অথবা বলতে হবে ইমাম আকিদার বাইরে কিন্তু সেটা তো আদৌ কেমত পর্যন্ত প্রমাণ করার সুযোগ থাকবে না ঠিক অনুরূপ ভাবে ইমাম অসমারিদার দারিমি রহমতুল আলাই তিনিও বর্ণনা করেছেন দুইশো আশি সনে তার কাল হয়েছে তিনি একথা বলেছেন এরপর আসেন এরপরে ইমাম কদেমা মাকদসী রহমতুল্লা আলাই তিনি ফি তাহারিম নদর ফি কুতুবিল কালাম কিতাবের সাতান্ন এবং আটানব্বই পৃষ্ঠার মধ্যে যারা আছে আহরুল কালাম যারা আছে তাদের একটা গুরু আল্লাহ আলমিনের তস্বি সাদৃশ্য উপমাকে মানে সাব্যস্ত না করার জন্য তারা একটা পদ্ধতির অনুসরণ করেছে সেই পদ্ধতি হচ্ছে তারা আল্লাহ যেই মানুষের জন্য যেগুলো করেছেন। বা সৃষ্টির জন্য যে সমস্ত সেফাত সাব্যস্ত করেছেন এই সমস্ত সেফাতের মধ্যে যেহেতু মুশারাকা আছে এর মধ্যে পার্টনারশিপ আছে কিছু মানে এর মধ্যে বক্তব্যের মধ্যে মানে খালক সৃষ্টি फात के तरा सब्यस्त कर दलिल के तरा अस्कार बर आल्लाबुल आलमीन समस्त सेफातर नाम আর বাকিগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করেনি কারণ এগুলো যদি সাব্যস্ত করা হয় তাহলে মানুষ আল্লাহর কাজের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের ফের ক্ষেত্রে মানুষ অংশীদার হয়ে যাবে মানুষ শরিক হয়ে যাবে মানুষের মুশারাকা মানুষের পার্টনারশিপ আল্লাহর সাথে চলে আসবে এই জন্য তারা এগুলোকে সাব্যস্ত করেন রহমান বলতেছে আল্লাহ রব আলমিনের ওই নিরানব্বই নামের মধ্যে কোদাম রহমতুল্লাহ বলতেছেন এই নিরানব্বই নামের মধ্যে আল্লাহ এবং ব্যবহার করেছে সমস্ত নাম অন্যের জন্য ব্যবহার করেছেন তাহলে এখন তারা কি বলবে এগুলোর মাধ্যমে কি আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তারা মানে বান্দার জন্য যে সাব্যস্ত করেছেন এর মাধ্যমে কি তাসবি হয়েছে কিনা সুতরাং অথচ তারাও এটা এটা স্বীকার করেছে যে আল্লাহ রব্ুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে এবং এই নিরানব্বইটি নাম আমাদেরকে মেনে নিতে হবে যদি তাই হয় এই নিরানব্বইটি নাম যদি সাব্যস্ত করাটা তসবিহ না হয় অথবা তসিম না হয় আল্লাহ রব্বুল আলমিনের মানে সদৃশ্য বা উপমা উদাহরণ দেওয়া না হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সেফাত গুলো সাব্যস্ত করাটাও তসবিহ নয় তামসিল নয় উদাহরণ নয় আল্লাহ রব্ুল আলমিনের পার্টনার সাব্যস্ত করা হবে না চাই এগুলো সাব্যস্ত আমাদেরকে করতে হবে যেভাবে আল্লাহ সুবাহ সাব্যস্ত করেছেন সেভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো এটা হলো চতুর্থ মূলনীতি পঞ্চম যে মূলনীতি সেটা হলো এটা আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করেছি একটু আগেই এই ও আলোচনা জামাত পোষণ করেন পঞ্চম মূলনীতি হল সিফাতের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের সিফাতের ক্ষেত্রে অথবা ক্ষেত্রে আল্লা কোন অস্বীকার করা অর্থ এর মধ্যে নিহিত আছে এর মধ্যে এই বক্তব্য নিহিত আছে যে এর বিপরীত দিকটি আল্লাহর জন্য সাব্যস্ত করছেন যেটি আল্লাহ রবুল আলমিনের জন্য একেবারেই ত্রুটিপূর্ণ যেটি আল্লাহ রব্বুল আলমিনের মর্যাদা এবং সাহানের জন্য কোন অবস্থাতেই প্রযোজ্য নয় কোনো অবস্থাতেই প্রযোজ্য নয় যেমন আমি আপনাদেরকে বলেছি যদি আল্লাহ রবীন্দিন তিনি দেখেন না মানে তার দৃষ্টিকে যদি আপনি নট করেন তার দৃষ্টি সাব্যস্ত না করেন অস্বীকার করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনকে সাব্যস্ত করতে হবে তিনি অন্ধুল যারা যে আল্লাহ দেখেন না তাকে অন্ধবিশ্বে সাব্যস্ত जरा बे आल्लाबुल आलमी शुरेंगे जो व्यक्ति आल्लाबुल आलमी सिफात के अस्वीकार कर विपरीत जीता आई आल्ला सब्यस्त हो जाए रब्बुल आलमी ए शान मर्जदा कि ত্রুটি পূর্ণ হবে আল্লাহ হয়ে যাবে আয়াসমতুল্লা তার ইন্তকাল হয়েছে একশো তিরানব্বই হিসেবে কত হিস কথা বলছি একশো তিরানব্বই হিসিশনে ইমাম আবর এমন সহমুল্লা বলেন আল্লাহ শাই বলছে জাহামিরা যারা জাহমি আকে বিশ্বাসী তারা মূলত এটাই সাব্যস্ত করতে চেষ্টা করতেছে যে আল্লাহ আসমানে কিছু নেই আসলে একটা ফালতু কারণ এগুলো সবকিছু যদি বাদ দেওয়া হয় থাকে আল্লাহ রব্বুল আলমীর সমস্ত সিফার যদি বাদ দিয়ে দেন আল্লাহ তালা আরশির গুলা সেটাও যদি বাদ দিয়ে দেন এসব কিছু বাদ দেওয়ার পরে তাহলে আপনি আর কি সাব্যস্ত করলেন আল্লাহ তখন এ যে ইবনে আবূকর ইয়াছ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন জাহান্নাম হলো তো এটাই সব স্পষ্ট করতে চাইছে যে আসমানে আর কেউ নেই ইবনে খাললাল রহমাতুল্লাহ আলাইহি আবূকর আল খাললাল ম মাহমুদ ইবনে আম্বুল রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন প্রসিদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন সুন্নাহনুসাইদের প্রবৃত্তির অনুসারীদের মধ্যে বেদাতের অনুসারীদের মধ্যে জাহাম এফারীদের ছেলে নিকৃষ্টতম আর কেউ নেই কারণ কি আলা তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথা সাব্যস্ত করার জন্য যে আল্লাহ রব্বুল আলমিনের শেফাত গুলো অস্বীকার করার মাধ্যমে যে আসলে আসমানে কিছু নাই আল্লাহ তাল্লাহ এগুলো আসলে ফালতু কথা অনেকটা নাস্তিকদের যে আকিদা সেই আকিদার মতোই তারপরে তিনি বলেন তিনি কে আপনারা জানেন আহিস মধ্যে মাহাদ মাহাদুল্লাহ আমি আমি বলছি মানে আমি এই রায় দিচ্ছি আমি মনে করি যে তাদের সাথে বিবাহ বন্ধন চলবে না তাদের সাথে কোনো ধরনের চলবে না উত্তরাধিকারের চলবে আব্দুল্লাহ বর্ণনা করেছেন কিতাবসিন্ন আসল এরপর ইমাম রহমদুল্লাহ বর্ণনা করেন আমরা বলেছি তিনি দুশো মারা গিয়েছেন তিনি বলেন যে বক্তব্যের মানে বিপক্ষে এটার প্রতিবাদ করতে গিয়ে বলতেছেন রহমতুল্লা বলেন যে তুমি তার এই বক্তব্যের মাধ্যমে মূলত মূর্খতা এবং কুফুরি দুইটাকে একসাথ করেছে। তোমার বক্তব্যের মাধ্যমে কারণ এই বক্তব্য দিয়ে আল্লাহ তারা দেখেন না এর মাধ্যমে তুমি আল্লাহ রব্বুলকে তসবিহ দিয়েছ তুলনা দিয়েছ বিল আমা অন্দের সাথে আল্লাহ যে দেখেনা কিছু বুঝে না তারপরে তিনি বলেছেন তারপরে তিনি বলছেন কিভাবে তুমি এইটা মনে করেছো বৈধ মনে করেছো আহলে জামা যারা আল্লাহ রুল আলমিন যেই তার জন্য সাব্যস্ত করেছেন সেটাকে সাব্যস্ত করে তাদেরকে তুমি বলেছো মুসাববেহা তারা মূলত আল্লাহকে সাদৃশ্য দিচ্ছেন আল্লাহকে তুলনা দিচ্ছেন আল্লাহকে ঘুমা দিচ্ছেন এটা তুমি কিভাবে মনে করেছ অথচ এটা আল্লাহ মানব তারা নিজের জন্য সাব্যস্ত করেছে আল্লাহ রবিন যেখানে কোন কেফ বলে নাই তুমি সেখানে একটা কেফ ধারণ করে তুমি আল্লাহ রে কি করেছো নিষেধ করেছো তুমি মূলত সত্যিকার আল্লাহ তার জন্য একটা ধরন মানে একটা আকৃতি অথবা একটা উদাহরণ তুমি সাব্যস্ত করেছো এবং তিনি বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করেছেন যে আল্লাহ রব্লুল আলমিনকে তুমি কি কি সাব্যস্ত করেছো তারপরে তিনি বলেছেন ফা তোমার ধারণা অনুযায়ী তোমার মাহবুদ হচ্ছে হাত কাটা মান কুস আমা চক্ষু চক্ষু নেই অন্ধ লাহু দেখেন না আব খাম এবং তিনি বোবা তিনি কথা বলেন না আসাম তিনি বোধিস তার কোন শ্রবণ নেই আজজাম মানে তিনি লুলা তার কোনো হাত নেই তোমার আল্লাহ হচ্ছে এটা কারণ তুমি এটাকে কল্পনা আল্লাহ এই অস্বীকার আল্লা সিফাত করেছো এগুলোকে কল্পনা সেটা একটু আলোচনা করেই মানে আজকে শেষ করে দিব আর বেশি আলোচনা করবো না ছয় নম্বর যে মূল্য আলোচনা জামাত পোষণ করে থাকে সেটা হলো এটা খুব ইম্পর্টেন্ট হাতের উপর আপনি যে নজগুলো বলতেছেন এগুলো আমাদের চোখের সামনে চলছে প্রবাহিত হচ্ছে এগুলো তো যে বলছেন এগুলো তো মূলত আয়াত যেগুলোর সম্পূর্ণ গরজ বরং আহ জামাতের আকিল হচ্ছে এটি সেটা হলো নুসুসিফাতে মহাক্কা ম্যাথুন মহক্কা মাতুন যে সেফাতের যতগুলো নস আছে যতগুলো দলিল আছে আয়াত যা আছে হাদিস যা আছে সবগুলো মহাক্কা মাতুন এগুলোর অর্থ আমাদের যারা রয়েছে এগুলো সুবিদিত এবং এগুলো কোনোটা মান সুখন মোতাসবে হাতেন এগুলো মোতাসবে হাতের অন্তর্ভুক্ত নয় এগুলো মানে সাদৃশ্যপূর্ণ আয়াত নয় যেগুলো অর্থ মানুষ জানে না আরব সুতরাং আরবি ভাষায় আল্লাহ রবুল আলমিনগুলো যেগুলো আল্লাহ তালা নিজের জন্য সাব্যস্ত করেছেন অথবা আসল উল্লাহ সালী ইসলাম আল্লাহ আব্বুল আলমের জন্য যে সমস্ত সাব্যস্ত করেছেন এইসবিত এর ধরন কি এর উদাহরণ কি এর প্রকৃতি কি এটাই মূলত আমরা যারা বান্দা আছি বান্দাদের জানা নেই এটা আমাদেরকে স্বীকার করতে হবে এই জন্য উঠেছেন এর অর্থ কিভাবে উঠেছেন তখন তিনি বলেছেন কিভাবে উঠেছেন সুতরাং যদি কোন ব্যক্তি এই বিশ্বাস করে যে এটাই তার জন্য যথেষ্ট এবং এটাই মূলত আহন সুন্ত জামাতের আকিদা এবং আল্লাহ রব্বুল পক্ষ থেকে এটাই মূলত আমাদেরকে আকিদা পোষণ করতে বলা হয়েছে আন জাফর ইবনে আব্দুল্লাহ জাফর ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন قَالَ جَاءَ رَجُلٌ يَا مَالِكُ بْنُ أَنَسٍ اَكَّدَ بِي مَالِكُ بْنُ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ আসলেন তিনি ছিলেন ইমা মালিকুত তুলালাই তার কাছে আসলেন فقال يا أبا عبد الله هَ يا أبا عبد الله الرحمن على العرش استوى ما ذالك যে রহমান আরশের كيف استوى كيف يكون এটা সবচেয়ে বড় প্রশ্ন قالَ তারপর তিনি বলেন فَمَا رَأَيْتُ مَالِكًا وَجَدَ مِنْ ইয়ারিলক ইমাম রহমতুলাই দেখলাম যে খুব চিন্তা করলেন একটু বিষণ্ণ হলেন চিন্তা করলেন দেখতে পেলাম তারপরে তিনি লোকদের দিকে তাকালেন তাকানোর পরে এরপরে তিনি ইমাম রহমত এর কাইফটা আমাদের জানা নেই এর কাইফটা ধরনটা মূলত সম্পূর্ণ অজানা কিন্তু যেটা এটা একেবারে মালুম এটা জানা এটা আমরা জানি ইসতিওয়া আরবি ভাষায় কি বোঝায় সেটা আমরা জানি ওয়াল ঈমানু বিহি ওয়াজিব এবং এর প্রতি ঈমান আনা আমাদের প্রতি ওয়াজিব ওয়াসুয়া দআনহু বিদা এবং এই বিষয়ে প্রশ্ন করা এটি হচ্ছে বিদআত ফা ইন্নি আখাফু আন তাকুনা দাল্লান বুঝছিস এর পর যদি তুমি আরো প্রশ্ন করো তাহলে আমি আশঙ্কা করি যে তুমি পথভ্রষ্ট হতে পারো এরপর আর প্রশ্ন দরকার নেই তোমার সুযোগ আছে যদি পছন্দ তাহলে এখান থেকে কোনো যুগেই আহলো সুন জামাত এই আয়াত গুলোকে মোতাসাবের হাতের মধ্যে অন্তর্ভুক্ত করেননি বুঝে আসছে কোনো যুগে এগুলোকে মোতাসবে হাতের মধ্যে অন্তর্ভুক্ত করেননি সুতরাং কেউ যদি মনে করেন যে এগুলো মোতাসবে অন্তর্ভুক্ত তাহলে তাকে অবশ্যই এর জন্য দলিল দিতে হবে অন্যথায় মানে এই আকিদা গলন্দ হয়ে যাবে তাহলে আল্লাহ সেফাতের উপরে একটি বিভ্রান্ত আকিদার মধ্যে আমরা পতিত হয়ে যাব যেটি আমাদের জন্য জায়েজ হবে না যেটি আমাদের জন্য জায়েজ হবে না আজকে আমরা এই ষষ্ঠ মূল্যীতি পর্যন্ত আলোচনা করার পর ইনশাল্লাহ সপ্তম অষ্টম যে মূল্যীতি আছে সেগুলো আর কয়েকটি মূল্যীতি আছে যেগুলো সম্পর্কে আমি শুধু দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়গুলো একটু কঠিন হবে কঠিন হবে এই জন্য বলছি যে এগুলো মানে একটা একটু জটিল মৌলিক কিছু বিষয় রয়েছে সেগুলোর সাথে বিষয় তারপরে আমরা এগুলো আলোচনা করার পর এরপরে সামনে আহ ইনশালা আলোচনা সামনে আলোচনাগুলো মূল্য যেগুলো আছে আলোচনা জামাতে সেগুলো সহজ আসতেছে আপনাদের ভয়ের কোনো কারণ নেই বিদ্যুৎ বিহবল হওয়ার কোনো কারণ নেই কিন্তু এগুলো কেন আমরা আলোচনা করতেছি এগুলো কিন্তু সমাজের মধ্যে ব্যাপকভাবে আকিদাগুলো আমাদের মধ্যে মানে ঢুকি আছে এইভাবে সেভাবে এই আমরা পোষণ করে থাকি আল্লাহ ক্ষেত্রে এবং যখন কোন কেউ বই লেখে দেখবেন যে আপনি এই আকিদাগুলোর উপরে বই লিখতেছি এমনকি ভালো যোগ্য প্রসিদ্ধ মানে ব্যক্তি তার বইয়ের মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের আকিদা রয়েছে সেটাকে শুদ্ধ করতে পারে নাই তার লিখে একটা কোরআনে অনুবাদ দেখলাম দেখলাম যে মানে আকিদার ভুল রয়েছে কারণ এই সূক্ষ্ম বিষয়গুলো এই যে আয়াত গুলো বলছেন এই যে হাদিস গুলো বলছেন এগুলো হচ্ছে মূলত মুদাসের হাত এগুলো যেগুলো অর্থ আল্লাহ তারা কাউকে জানান নাই সুতরাং এগুলো নিয়ে মানে আমাদের বেশি বাড়াবাড়ি করার কোন দরকার নেই করলে যেহেতু আল্লাহ তালা বলেছেন মত সাবে হাত নিয়ে বারাবাড়ি করলে তাহলে হেদার থেকে মাহারুম হয়ে যাবে বদভ্রস্ট হয়ে যাবে তাই আমরা এদার থেকে মাহরুম হয়ে যাব বদভ্রষ্ট হয়ে যাবো এটাও একদল লোক ধারণা করে থাকেন কিন্তু এমন নয় বরং হচ্ছে যেটা সেটা হলো নিয়ে মানে জামাত আলোচনা করেছেন আর এটা আমি আলোচনাগুলো করতেছি এগুলো কিন্তু আপনাদের খেয়াল আছে কিনা আগের কথাগুলো বলতেছি কিন্তু নিচের দিকে আমরা আসতেছি না একজন দলিল নিয়ে নিচে শুরু হয়েছে কত জামাতের আকিদা এবং এটি দলিল ভিত্তিক আকিদা এটা আমাদেরকে যাতে আমরা বুঝতে পারি ওসল নবীনা মোহাম্মদ আলহিহি ও সাল্লাম প্রশ্ন না থাকলে আজকে যেতে পারি প্রশ্ন এই নাকি আচ্ছা যাই না বিষয় তো কঠিন হয়ে গেছে আপনি ও মার্শাল সাধারণ মুসলিম গন কিভাবে দাওয়াতি কাজ করবেন দাওয়াতি কাজ করবেন যে বিষয় সম্পর্কে তার জ্ঞান আছে সে বিষয় সম্পর্কে দাওয়াতি কাজ করবেন বুঝাচ্ছি আর যে বিশেষজ্ঞ জ্ঞান নেই সে বিশেষজ্ঞ কাজ করার কোন সুযোগ নেই সেটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে অন্ধ রাস্তা চেনে না সে পথ দেখা দিচ্ছে এভাবে যাবেন বামে যাবেন বাম থেকে ডানে নিজে রাস্তা তালাশ করতেছে যার যতটুকু জ্ঞান আছে ততটুকু তিনি পৌঁছাতে পারবেন যতটুকু আলো আছে ততটুকু বিতরণ করতে পারবেন এর অতিরিক্ত বিতরণ করা কোনো সুযোগ নেই এই জন্য কাজ আইন সারা কখনো সম্ভব নয় যার কাছে আসলে এর মাধ্যমে নিজে বিভ্রান্ত হচ্ছে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে এবং দাওয়াতের ক্ষেত্রে পদ এবং হেদায়ত থেকে বানু হওয়ার অন্যতম মৌলিক কারণ একটাই সেটা হচ্ছে মূলত আইন বাদ দিয়ে দাওয়াতি কাজ শুরু এই জন্য দাওয়াতি কাজ যিনি করবেন তিনি যতটুকু জানেন ততটুকু দাওয়াতি কাজ করবেন এর বেশি দাওয়াতি কাজ তার করার কোনো সুযোগ নেই তিনি এলমর্জন করার জন্য চেষ্টা করবেন তিনি কি করবেন তার দায়িত্ব হচ্ছে এল মর্জন করার চেষ্টা করবে যতটুকু এলমর্জন করবে ততটুকু দাওয়াতি কাজ করবে হাজার জি এরপরে আসতেছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ইসলামের যে কোনো বিষয়ে বিষয়ের বই লেখা লেকচার ইত্যাদি এর কপি করা যাবে কি হ্যাঁ লেকচার আপনি যেহেতু কষ্ট করি করেছেন আপনি কপি রাখতে পারেন আপনি আপনি বই লিখেছেন আপনি বইয়ের রাখতে কপি রাইট আপনার রাখতে পারেন আপনি ইসলামের কিছু করতেছেন আপনার ওই লেখার উপর আপনি কপি রাইট করতেছেন ঠিক আছে কিনা আপনার লেখার উপর ইসলামের কিছু করতেছেন না তবে তবে দিয়ে একটা কথা বলতেছে সেটা হল সালফিস তাদের যত বিশাল মানে ইসলামের জন্য খেদমত এই খেদমতের কোথাও কোনো কপি রাইট তারা রাখার নেই সব উম্মার জন্য উন্মুক্ত করে দিয়েছেন উম্মার জন্য কি করে দিয়েছেন উন্মুক্ত করে দিয়েছেন আর এই উন্মুক্ত করে দেওয়ার কারণে পেয়েছে এবং তাদের মধ্যে দিয়েছেন। যদি কপিরাই রেখে দিত তাহলে আমরা এই যে বিশাল বান্ডার আমাদের কাছে এসেছে এগুলো কিছুই আমরা লাভ করতে পারতাম না পারতাম কিনা কিছুই আমরা লাভ করতে পারতাম না সেটা রাখেন নাই এজন্য আল্লাহর বান্দার যিনি কপিরাট দুনিয়ার জন্য রাখবেন তাহলে তার আখেরাতের অংশটুকু মুছে যাওয়ার সম্ভাবনা এখানেই পেস আছে আখেরাতের অংশটুকু পাবে কিনা সেটি মানে মুছে যাবে আর যদি না বলে যে জন্য আমার আমার অংশই দরকার তাহলে তিনি বিবেচনা করবেন তার সেই আলোকেই সেই আলোকেই বিবেচনা করবেন কিন্তু এগুলো ইসলামী শরীরের মধ্যে নিষিদ্ধ নয় যদি কেউ করে ইসলামে এগুলো করা যায় যে কিন্তু দাওয়াতের জন্য যদি ছেড়ে দেন সেটা উত্তম কাজ কেউ কপিরাইট করলে সেই বইসা লেখা কপি করা যাবে কি যদি ইসলাম প্রচারের স্বার্থে করা হয় না না। তাহলে মানে তার অধিকার খর্ব করলেন গুণাগার হবেন ইসলামের প্রচারের জন্য মানে তার কাছ থেকে অনুমতি ছাড়া সম্ভব নয় এই জন্য শেখ না আলরানুল্লাহ তার বইগুলো খুব দাব বেশি যেহেতু তিনি এগুলো কপিরাইট খুব কঠিন করে দিয়ে গিয়েছেন পরবর্তীতে তার বই দাম বেশি এবং আপনারা জানেন যে আইন আচ্ছা আইন সম্পর্কে কেউ বুঝেন কিনা আগে আমি যে কোনো কে বলতে আমাকে বুঝাই দেন তো কে মাসাল বুঝলেন না সবার জন্য মানে প্রথম কথার মধ্যে ভুল হয়েছে সেটা হলো ফরজা আইন হচ্ছে মানে কোন একটা বিষয় ব্যক্তিগত যেটা ফরজ গলদ হয়ে গেছে কমনলি নয় আর ফরজা কেফায়া হচ্ছে ফরজুল যেটা পুরা জামাতের ফরজ বুঝে আসছে দাওয়াত হচ্ছে জামাত রূপর ফরজ ফরজাকে ভাইয়া এটি ফরজা আনিচ্ছে বেশি গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন হাজা নবিনাম